সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক আলহামদুলিল্লাহ ও সালামসুলিল্লাহ ওলহি ও সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ দার্সুল হাদিসের সপ্তম দর্স আজ এই দর্সে আমরা মহামতি ইমাম নবী সংকলিত চল্লিশ হাদিস গ্রন্থের পঞ্চম নম্বর হাদিস আমরা পাঠ করব এবং এর সংক্ষিপ্ত বক্তব্য জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মুস্তায় এ হাদিসটি বর্ণনা করেছেন অমুলিন আয়সা তিনি বলেন রসুল্লাহিসাল্লাম রসুল্লাহ এরশাদ ফরমান যে ব্যক্তি আমাদের এই শরীয়তে আমাদের এই দিনে আমাদেরই ইসলামে এমন কিছু নতুন করে আবিষ্কার করলো। এমন কিছু নতুন করে সৃষ্টি করলো মা আলাইসা মিনহু যা এই শরীয়তে নেই বাহু হরদ্দন তা প্রত্যাখ্যাত এটি বহারই ও মুসলিমের হাদিস এবং মুসলিম শরীফে আলাদা আরেকটি হাদিস মা আয়শারদলাহ আনহা থেকে বর্ণিত সেখানে ও রসুল সাল্লি সাল্লাম এরশাদ ফরমান মানে আমিলা আমেলানা আলাইহি আমরুন ফাহুয়ারদ্দুন কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটায় আমাদের কোনো সমর্থন নেই আমাদের কোনো অনুমোদন নেই আমাদের কোনো পারমিশন নেই আমাদের কোনো তরিকার ভিতরে নেই ফাহুয়ারদ্দুন সেটাও প্রত্যাখ্যাত এই হাদিস দুটি অতি সংক্ষিপ্ত অথচ ইসলামের मौलिक नीतिमाल अन्तम हमारा प्रथम दर्शे उल्लेख कर हदिस्टी से इनमी आसले मानुषर कर्म के दुभागे भागरा बला जो मानुषर जीवनटाई दुई भागे विभक्त एक अभ्यतरीण आठ हलो बाह्य जहा हलोनी जेट जहा मानुष देखते पाए बाह्यिक भाव देखा जाए কিন্তু যেটা দেখা যায় না সেটা হচ্ছে অন্তরের বিষয় আর অন্তরের বিষয় এটা একটা মৌলিক দিক এজন্য অন্তরের বিষয়সমূহে কোনটি গ্রহণযোগ্য কোনটি গ্রহণযোগ্য নয় কোন কাজটি মহান আল্লাহ নেবেন কোনটি নেবেন না কোন আমলটি আল্লাহর কাছে মকবুল হবে আর কোনটা আমরদুদ হবে তার মূল্যটি হচ্ছে ওই প্রথম দাস ইন্দাম আমার কারণ বান্দা যেমনটি নিয়ত করবে যেমনটি তার সংকল্প হবে যেমনটি তার চাওয়া হবে যেমনটি তার লক্ষ্য হবে যেমনটি তার টার্গেট হবে তাই সে পাবে সে যদি কর্মটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পাদন করে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহর সন্তুষ্টি পাবে সে যদি কর্মটি দুনিয়ার জন্য করে থাকে সেটি যদি কর্মটি দুনিয়ার কোনো স্বার্থে করে থাকে তাহলে আমলটি যতই সুন্দর হোক না কেন এবং যতই সুন্দর সুন্নত মোতাবেক হোক না কেন শরীয়তের পরিপূর্ণ নীতিমালার ভিতরেই যদিও হয় তবু আমলটি প্রত্যাখ্যাত কেন নিয়ত তার সহি ছিল না অনুরূপভাবে একজন মানুষের বাহ্যিক আমল অভ্যন্তরীণ আমল তার মানদণ্ড হবে ওই হাদিস ইন্নামুল আহমানুবিনিয়াদ সেই জন্য বলা হয় ইন্নামুল আবালুবিনিয়াদ মিজানুন লিল আমি ফির বাহা এটা হচ্ছে অন্তরের আমল সমূহ। माप करारंत्र मा हादम मा हम अनुरूप भावे हादीखाना आज के दर्श्य आलोचना करी एख कारपाद्य हिजान लमी फिजहालर बाह्यिक दिक जाचाई कर ग्रहणजोग्य ना ग्रहणजोग्यना से मापार मानदंड हे हादी প্রিয় নবী সাল্লামকে আল্লাহ আমাদের আল্লাহকে চাইবে আখেরাতকে চাইবে আল্লাহকে বেশি স্মরণ করবে অর্থার যে লোকটি তার পরকালীন জীবনকে সর্বাঙ্গ সুন্দর করতে চাইবে সফলকাম করতে চাইবে সেই মানুষটির উসওয়া আদর্শ মডেল নমুনা হচ্ছেন পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তাকে আল্লাহ রবুল আলমিন জাতির সামনে প্রেরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর বিধান কিভাবে মানুষ মানবি সেটা বাস্তবভাবে মানুষকে একেবারে সচক্ষে মানুষকে সহস্তে সকর্মে সম্পাদন করে প্রত্যক্ষ করে দেখিয়ে দেওয়ার জন্য এজন্য রসুল সাল্লিউসাল্লাম মানুষের জন্য নমুনা হিসাবে তিনি কোন কর্মটি কিভাবে করেছেন সেভাবেই সম্পাদন করতে হবে এভাবে কর্মটি সম্পাদন হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু মাপার মানদণ্ড হচ্ছে এ হাদিস রসুলল্লাহ সাল্লাহ আলীসাল্লামের তরিকায় যা থাকবে তাই হবে দিন তা হবে গ্রহণযোগ্য তার তরিকার বাইরে যা হয়ে যাবে তা প্রত্যাখ্যাত এখানে একটি দিক প্রথম হাদিসটি ও মুসলিমে যে হাদিসটি বলা হয়েছে মান আহাদা সাফি আমরিনা কেউ যদি আমাদের এই শরীয়তে আমাদের এই দিনে আমাদেরই ইসলামে কেউ যদি এমন কিছু আবিষ্কার করেন তখন হয়তো এক বলতে পারে যে আমি তো আবিষ্কার করি না আমি তো আবিষ্কৃত পথে চলি সুতরাং আমার অপরাধ কি যারা আবিষ্কর্তা যারা আবিষ্কারক ধর্মে নতুন সংযোজক তাদের আমলটি প্রত্যাখ্যাত হবে আমারটা কেন হবে তাই রসুলসল্লাহ ওয়ারিউসাল্লাম দ্বিতীয় হাদিসে সেটিও স্পষ্ট করে দিয়ে বলছেন না আপনি সেখানে বাঁচার পথ নাই আপনার জন্য মানদণ্ড হিসাবে রসুলসল্লা আলিউসাল্লাম মডেল তাকে বাদ দিয়ে বিকল্প পথ অনুসন্ধান করেছেন বিকল্প কাউকে উসা বানিয়েছেন বিকল্প কাউকে নমুনা বানিয়েছেন তারা তো স্ব অনুসরণ করেছেন পরিণাম কী হবে আল্লাহ নাই বলে দিলেন কেউ যদি এমন কোন আমল করে যে আমলটি রসুলের আমলের অনুকূলে নয় রসুলের সমর্থন নাই সে আমলটাও প্রত্যাখ্যাত শুধুও দর্শক আপনি আমি আদিষ্ট কিসে রসুল্লাহ সালামের ইতেবা করতে অনুসরণ করেন আল্লাহ বলেছে ইকুম রবিক তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয় যে তার ইতেবা করো বলে মুনে আউলিয়া রবের নাজিলকিত বিধান বাদ দিয়ে তোমার অন্য কাউকে অনুসরণ করিও না অন্য কাউকে অভিভাবক মেনে নিও না অন্য কাউকে আদর্শ মেনিয়ে নিও না অন্য কাউকে নেতা মেনে নিও না হ্যা যদি মানা হয় এই আমাদের কঠিন আদালতে এগুলি যখন অ্যাকসেপ্ট হবে না গ্রহণযোগ্য হবে না মরদুদ হয়ে যাবে প্রত্যাখ্যাত হয়ে যাবে তখন কিন্তু আপনি তখন বলবেন আল্লাহ সেটাও উল্লেখ করে দিয়েছেন বলবেন ইয়া লাই না আহা যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করতাম আজকে আমরা আনুগত্য করছি কার যাদের আনুগত্য করছি ওরা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিয়েছে আমরা হক বিচ্যুত হয়েছি সেদিন চিৎকার কোনো কাজে আসবে না কাজেই এই হাদিসটি বলে দিচ্ছে আপনি যা করবেন তা কেবলমাত্র মহানবী মোহাম্মদ সাল আলী সাল্লামের ইত্তেবা করে করতে হবে আল্লাহ বলছেন কুল ইনকুমতুম তহেবুল্লাহ নবী তুমি এটা ঘোষণা দিয়ে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসার দাবিদার হো তাহলে তোমরা অনুসরণ করো কার মহানবী মোহাম্মদ সাল আলী তার অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাসমূহকেও ক্ষমা করে দেবেন তাহলে রসুল সাল্লাহ আলী আসলামের আনুগত্য করতে আমরা আদিষ্ট আমরা ইফতেদার বা বেদাত করতে আদিষ্ট নই শরীয় তো নতুন কিছু সংযোজন করতে আমরা আদিষ্ট নই বরং পথ পরিষ্কার আমাদেরকে সে পরিষ্কার পথেই চলতে হবে রসুল সাল্লাহসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং সন্ন্যত ছেড়ে যাচ্ছি এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে লেন তাজু তোমরা কখনো গুমরা হবে। রসুল সাল্লাহ আলী ইসলাম বলে গেছেন तारक्ुम फी मुहजीन बि तुम्छन्न खाटी नीरे स्वच्छ दिन जिबाकर मत परिष्कार मदे ड़े गल्लावी बोल लजिबाल्ला जार वाग्य दुर्नम आ दुर्गति आंस आई लोकटाई अपन विभ्रांत है अतएव रसूर इतेबा करते आदिठ तारहरे न এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এক্ষণে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পর আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন करीमे। तुमादर तुमादर के। तेर बात नारी के भालो तेर निर्देश नारी नारी के बिन मर मुज এবং জান কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলমদের সংসারে কাল রাত 9.5 টায় পুনর সম্প্রচার সকাল 8 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you.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 Watch Little Wonders at their best. Bishoy Shishwura, Kal Shondha Shattai, Aapunha Shamprachar, Shokal Agarotai, Bangla-Teshe, <laughs> Peace TV Bangla-Teshe. Shammani to Shudhi, Oda Oshak Prindho. Birutur, Porfirial, Aamadhe Niddaari to Aal-Janae. Aapna Dereke, Aam Torik Shagato. Aamaraa Boli-Che-Lam, আর এরই উপরে মানুষের আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করবে ইত্তেবা এর বিপরীত হচ্ছে ইত্তেদা যখন মানুষ কোনো কাজের বিপরীত দিকটা পরিষ্কার হবে তখন সে এ থেকে সতর্ক ও সাবধান হতে পারে শরীয়তে নতুন করে কিছু আবিষ্কার করা যাবে কি তাই আসুন আমরা বেদাৎ কাকে বলি বেদাৎ সব্দের অর্থ হল নতুন করে কিছু আবিষ্কার করা নতুন কিছুকেই বেদাৎ বলা হয় যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন ম্যা কুন্ত্যা বিদ্যা রসুল আপনি রসুলদের মধ্যে নতুন নন তার অর্থ হল আপনার আগেও অনেক রসুল অতিবাহিত হয়েছেন আপনি সেই ধারাবাহিকতার একজন অন্য আয়ত্তের আল্লাহ বলেছেন কাদ হালাত কাবলিহ রসুল তার আগেও অনেক রসুল অতিবাহিত হয়েছেন সুতরাং নতুন করে কিছু আনা সেটা হলো বেদায়াত কিন্তু এখানে বেদায়াত বলতে শরীয়তে অর্থাৎ কোরআন এবং সন্নাহে ইসলামে নতুন করে কোনো আকিদা অথবা আমলের সৃষ্টি করা সেটা হলো বেদায়ত এই বেদায়তই এখানে উদ্দেশ্য আর এই বেদায়ত সম্পর্কে রসমসালাম বলছেন ও ইয়াকুম সাবদান করে দিচ্ছি তোমাদেরকে মোহাদসায়াতিল ওমোর শরীয়তের মধ্যে নতুন করে কিছু আবিষ্কার করা হতে সাবধান অন্য হাদিসা রসমসল্লাহ আলী ইসলাম বলছেন যে সকল নতুন আবিষ্কৃত বস্তু হচ্ছে বেদায়াত আর অকুল্ল বেদাতে জলালা আর সকল বেদায়াতের পরিণাম হচ্ছে গুমরাহী ভ্রষ্টতা বেদায়াত বলতে আমরা আরও সহজে বলতে পারি যে এমন কোনো আমল বা এমন কোনো আকিদা পোষণ করা বা এমন কোনো আমল করা যে আমলটি কোরআনে নেই রসুল সাল আলি ইসাল্লামের হাদিসে নেই বা তার কোনো সাহাবারা করেননি রিজওয়ান আজমাইন কারো কোনো প্রমাণ পাওয়া যায় না এমন করে কিছু শরীয়তের মধ্যে নিয়ে আসাই হচ্ছে বেদাৎ এক্ষণে এই বেদাৎ করার অধিকার কে দিল যেহেতু ইসলাম পরিপূর্ণ এবং শেষ নবী মোহাম্মদ সাল্ল আলিহ্লামের হাতে ইসলাম কমপ্লিট হয়ে গেছে আল্লাহ বলে আলিও মা আকমালতুল দিন এখন তোমাদের দিনকে আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম সুতরাং পরিপূর্ণ দিনে নতুন করে কিছু সংযোজন করার অধিকার আপনার নাই যদি আপনি সংযোজন করেন তাহলে হয়তো আপনাকে বলতে হবে যে আপনি সেখানে ভাবতেছেন যে ইসলামটা পরিপূর্ণ নয় নাওয়াজবিমিন তাহলে যদি তা হয়ে তাকে আপনার ইমান তাহলে আপনি আউট অফ ইসলাম ইসলাম থেকে বাইরে চলে যাবেন আর যদি আপনি বিশ্বাস করেন যে রসুলসলাম কিছু লুকিয়ে গেছেন কিছু ছুপিয়ে রেখে গেছেন কিছু গোপন করে গেছেন তাহলে অপবাদ দেওয়া হবে তার উপরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল্লা উপরে যেই তার ঋষা আল খেয়ানত করেছেন নাওয়াজ তাও যদি করেন তাহলেও আপনার ইমান থাকবে না কেন রসুল সাল্লামকে তোমাকে আদেশ পালন করো না তাহলে রিসালতের দায়িত্ব পালন করলে না অথচ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিউসাল্লাম তার বিদেহের বাসনই স্পষ্ট করে বলে দিয়েছেন লক্ষাধিক জনতার সামনে সাহাবিদের সামনে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আমি কি পৌঁছাই দিয়েছি সমস্ত সাহাবারা দায়িত্বহীন কণ্ঠে সুর মিলিয়ে সকলেই ঘোষণা করেছিলেন ইয়ারসুল আল্লাহ আপনি সব দায়িত্ব পালন করেছেন সব কিছু স্পষ্ট করে বলে দিয়েছেন আপনি আমানতের খ্যানত করেন নাই সব কিছু আপনি আদায় করেছেন আদাল আমানা ওনাস আপনি আপনার আমানতকে পূর্ণ করেছেন কাজেই এই বিশ্বাস যদি আপনার থাকে যে ইসলাম পরিপূর্ণ আর রসুল ইসলাম তার আমানতদারি সুলোনা আদায় করেছেন রিসার্চের দায়িত্ব পালন করেছেন তাহলে আপনাকে সেখানে কোনো প্রকারের কোনো আমল বাড়ানো যাবে না করানো যাবে না সেটা চাহে তার মৌলিক কাজে বৃদ্ধি হোক অথবা তার বৈশিষ্ট্যগত পরিবর্তন হোক কোনো কিছুর পরিবর্তন করার অধিকার আপনার নাই যদি কেউ করে তাহলে রসুল সাল আল ইসলাম বলছেন তার আমল প্রত্যাখ্যাত তাকেও প্রত্যাখ্যান করা হয় আজকে বর্তমান জামানায় ইসলামের মধ্যে অনেক কিছু সংযোজন করে নতুন বিভিন্ন পথ ও পদ্ধতির অনুপ্রবেশ গিয়ে ইসলামকে মিশ্রিত করে ফেলা হয়েছে অথচ আল্লাহ রবাহ বলছেন এরকু নম্বর আয়তে আল্লাহ বলছেন তাদের কি কোনো অংশীদার আছে এমন কেউ আছে যে তারা আল্লাহ যা অনুমতি দেন নাই সেই বিষয়ে কথা বলবে সে বিষয়ে তারা পথ আবিষ্কার করবে সেটার অধিকার তাদেরকে দেওয়া হয় নাই সুতরাং এ দাবি একান্তই অবান্তর অসংলগ্ন এমনকি আমাদের পি নবী সাল আলিবুল্লামের কাছে আরব মসজিদদের আমলের চিত্র তুলে ধরে বলছেন ওমা ক্যান্লাহ ইল্লা মুখিয়া আল্লাহ বলছেন যে ওরা যে সলাৎ আদায় করছে আল্লাহর ঘরের কাছে যেহেতু তারা নবীর তরিকা মানে নাই সুতরাং তাদের এই সলাদ মাত্র লৌকিকতা এটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই কাজেই যে কোনো বিষয় হোক সলাৎ হোক শ্যাম হোক হাজ হোক জাকাত হোক জিকির হোক তসবি হোক তালিল হোক দোয়া হোক ইস্তফার হোক প্রত্যেকটি বিষয়ে ফল করতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে এ ব্যাপারে কোনো কিছুই আপনি আমি অতিরঞ্জন বা বাড়াবাড়ি করতে পারবো না সম্মানিত সুদী অদর্শক বৃন্দ আমাদের সমাজে অনেক এমন পাওয়া যায় যার বৃত্তি সরিয়েতে আছে কিন্তু এর পদ্ধতি কী ছিল সেই পদ্ধতি না জেনে নিজস্ব ইচ্ছায় অথবা সামাজিকতার চাহিদা পূরণের জন্য মানুষ নিজে পদ্ধতি আবিষ্কার করে তারা সেখানে শরীয়তের মধ্যে হস্তক্ষেপ করে এবং সে আবাদতটি সম্পাদন করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে রসুল বলছেন না গ্রহণযোগ্য হবেন কাজে কোনো আলেম যদি শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করেন তিনিও যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন না এমনকি কোনো সাধারণ ব্যক্তি সাধারণ মুসলিম তিনি যদি বলেন যে আমি তো জানি না আমি অনুসরণ করছি তিনিও মুক্তি পাবেন না কেন যে রসুল সাল আলী ওসাল্লাম দিন আমাদের সামনে পরিষ্কার করে বলে গেছেন যা নতুন হবে তাই প্রত্যাঘাত হবে এমন কি হাসরের মাঠে রসুল সাল্লাহ আলহী ইসলামের কাছে যখন এই ধরনের বেদাতিদের পরিচয় তুলে ধরা হবে তখন আল্লাহ নবী হাউজে কাউসারের পাশ থেকে বলবেন সহকান দূর হো দূর হো আমার এখানে তোমাদের কোনো স্থান নাই, কোনো আশ্রয় নাই কিছুই নাই নবী এই সমস্ত বেদাতিদের কোনো প্রকার সাহায্য করবেন না শুধুও দর্শক বৃন্দ বেদায়াত দুই প্রকার একটা হচ্ছে আকিদাগত বেদাত অর্থাৎ ইসলামের মূল আকিদা যা তার মধ্যে যদি কেউ অবান্তর কোনো আকিদা নিয়ে আসে যেমন হিন্দুদের কাছ থেকে বহু ঈশ্বরবাদের আকিদা নিয়ে এসে আমাদের মুসলিম সমাজ যদি বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে সেটি হচ্ছে হিন্দু আকিদার প্রতিফলন আল্লাহ তার জাত ও সিপথ নিয়ে তিনি বলছেন তিনি আর সে আছেন আর আমরা যদি তার অবান্তর আকিদা একটা নিয়ে এসে বলি যদি সব জায়গায় বিরাজমান তাহলে সেটি হবে কোরআনের উপরে হস্তক্ষেপ আল্লাহ সব জায়গায় সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ দেখেন না পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখান থেকে আঁক দিলে আল্লাহ শোনেন না সুতরাং আপনি অবশ্যই জানবেন যে এইরকম আকিদা পোষণ যদি কেউ করে অর্থাৎ হিন্দুদের আকিদা গ্রহণ করে বহু ঈশ্বরবাদে বিশ্বাসী হয়ে পড়ে তাহলে সে ভ্রান্ত করবে নিশ্চয়ই অনুরূপভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লসাল্লাম সম্পর্কে কেউ যদি এমন বিশ্বাস করে যে মুহাম্মাদি আল্লাহ ছিলেন তিনি জমেনি মোহাম্মদ হয়ে আসছেন তাহলে সেটি হবে তার আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা রসুল সম্পর্কে অবান্তর ধারণা রসুল সাল্লিউসাল্লাম সম্পর্কে অবান্তর ধারণা করতে রসুল নিষেধ করেছেন বলছেন লেমেতিনিয়ম তনয় ঈশাকে নিয়ে যেমন খ্রিস্টানরা বাড়াড়ি করেছে সাবধান তোমরা আমার সামনে বাড়াবাড়ি করো না আবদুল্লাহ আমি আল্লাহর একজন বাদ্দু আবদুল্লাহুল তোমরা বলো আল্লাহর বান্দা এবং রসুল যেমনটি আমরা বলি ও আসাদু আহম্মাদ আব্দু আসুল এর ভিতরে আমাদেরকে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না কেউ যদি বিশ্বাস করে যে আখরি নবীর পরেও কোনো নবী আসবেন আর সেই বিশ্বাস নিয়ে যদি কেউ চলে আর তাকেই যদি হজত মনে করে তাহলে সেও করবে আখিদাগতবে দাঁত এটা একান্তই বর্জনীয় আমলের ক্ষেত্রেও রসুল সাল আলিয়াল্লাম যে আমল যেভাবে করেছেন সেভাবে না করে যদি আমলটি অন্য তরিকায় করে মন গোড়া করে তাহলে সেটাও হবে বেদার তাও হবে প্রত্যাখ্যাত সুতরাং আমল আখিদা সব বিষয়ে আপনাকে কোরআন ও সন্ন্যাহের মৌলিক নীতিমালা মেনেই চলতে হবে শুধুই অদর্শক বৃন্দ শরীয়তের মধ্যে যে সমস্ত ফৌজদারি আইনগুলি আছে সেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে শরীয়তে যে মল্লীতি দিয়েছে সে মল্লীটির বাহিরে আপনার যাওয়া যাবে না উদাহরণস্বরূপ অবিবাহিত কোনো পুরুষ বা কোনো মেয়ে যদি বেবিচারে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে বলা হয়েছে একসতি বেত মারার জন্য আপনার সামর্থ্য আছে আপনি বেত মারবেন কেউ যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে সঙ্গে সার করে দিতে হবে পাথর মেরে মেরে ফেলতে হবে কিন্তু আপনার কাছে সে ক্ষমতা নাই নাই যাহা সে বিষয়ে আপনার কোনো প্রশ্নও নাই আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যেহেতু আল্লাহ বলছেন লাইকলিফুল্লাহন ইল্লাফু সাহা সুতরাং আপনাকে স্পষ্ট করে জানতে হবে যা শরীয় তা এর ভিতরে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না বোহারি মুসলিমের হাদিসের মধ্যে আসছে সাহাবি এসে বলছিলেন যে তার ছেলে ছিল একটি পরিবারে দাসের কাজ করত কিন্তু সে ওই পরিবারের মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেছে তাই তিনি তাকে পরিত্রানের জন্য একশোটি বকরি এবং একজন গোলাম দিয়ে ফিদিয়া হিসাবে মুক্তিপণ হিসাবে বা এর কাফফারা হিসাবে তিনি দান করলেন এসে এই দান করে এসে রসুলকে বলছেন রসুলসল্লা আলী ইসলাম বলছেন তোমার একশোটি ছাগল এবং তোমার হাদেম ফিরিয়ে নাও কেন যেহেতু আল্লাহ একশোটি বেদ মারতে বলেছেন সেখানে তুমি বেতের বদলে একশোটি ছাগল দিতে পারো না অন্য কোনো শাস্তি দিতে পারো না তাই রসুল বলছেন তোমার ছেলের জন্য একশোটি বেদ এবং রসুল সাল্লা আজির হিসাবে তাকে এক বছরের জন্য দেশান্তরিত করার নির্বাসনে দেওয়ার হুকুম করলেন এটাই স্পষ্ট প্রমাণ হয় যে শরীয়ত যা বলা হয়েছে তাই আপনি করতে পারেন তার বাইরে আপনি করতে পারেন না যা শরীয়ত নয় কোরআন হাদিস যার প্রমাণ নেই সেটা আপনি করবেন কেন বন্ধু একটু বিষয়ে লক্ষ্য করেন আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কর্ম সম্পাদন করছেন আপনি কি পরকালীন মুক্তির জন্য করছেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিটি কর্ম সম্পাদনের পূর্বে জেনে নিতে হবে যে এই কাজটি রসুল স্লাম করেছেন কিনা তার সাহাবারা করেছেন কিনা কিভাবে করেছেন না জেনে আমল করলে এই আমলটি আপনার জন্যই আবার পরকালে কাটা হয়ে দাঁড়াবে এই যে আজকের দার্সে যে হাদিস আলোচনা করা হলো যে সে আমল করল রসুলের তরিকার বাইরে তাই সেটা গ্রহণযোগ্য হবে না অতএব আপনাকে আমাকে আকিদার বিষয়ে হোক অথবা আমল বিষয়ে হোক প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন ও সন্ন্যাসের ভিতরে আমাকে থাকতে হবে এর বাইরে যখন চলে যাব তখন আমরা ল্যাঞ্চ্যুত হয়ে যাব বেদাতি হিসাবে পরিণত হব আর বেদা যখন হব তখন আমাদের জন্য নবী করিম সল্লি ইসলাম রোজ মাস্সারে সাফাহাতো করবেনই না বরং দূর হো দূর হলে বাগিয়ে দেবেন তাই আসুন আমরা আমাদের জীবনটাকে আমাদের বাহ্যিকা আমল সমূহকে এই মূলনীতির ভিত্তিতে গ্রহণ করি প্রত্যেকটা আমল রসুল সল্লাহ আলি ইসলামের সুন্নতের একটা করে করি অনুসরণ করে চলি এর বাইরে যেন আমরা না যাই আল্লাহ রবীন্দিন আপনাকে আমাকে ইত্তবায় সন্নত করার তৌফিক দান করুন এবং যাবতীয় প্রকার বেদাৎ ও গর্ভিত মুনকার কাজ হতে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন হায়দা ওসলি আলব মহম্মদ ওয়ালিহি ওবরকাম আসসালামু আলাইকুম ওরিহি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 আলেমগণের নিকট থেকে ফত এসেছে যা বলে যেহামে নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি বান্ন এল ওয়াই ডি তিন बारे इमेल कर